হে ইমানদারগণ বন্ধন সমূহ পুরাপুরি মানিয়ে চল তোমাদের জন্য গৃহপালিত ধরনের সমস্ত হালাল করা হইয়াছে সেইসব বাদে যাহা একটু পরেই তোমাদিগকে জানাইয়া দেওয়া হইবে কিন্তু ইহিরামের অবস্থায় শিকার কার্যকে নিজেদের জন্য হালাল করিয়া লইল না বস্তুত আল্লাহ যাহাই চান তাহার আদেশ দান করেন এদিনু শহর হিল কলল কল ঈদ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 হে ইমানদারগণ আল্লাহ পরস্তির নিদর্শন সমূহের প্রতি অসম্মান প্রদর্শন করিও না হারাম মাসসমূহের সমূহের কোন মাসকে হালাল করিয়া লইও না কুরবানির জন্তু জানোয়ার গুলির উপর হস্তক্ষেপ করিও না সেই সব জন্তুর উপরও হস্তক্ষেপ করিও না যেসবের গলদেশে খোদাই মানতের চিহ্নস্বরূপ পট্টি বাঁধিয়া দেওয়া হইয়াছে সেইসব লোককেও কোনরূপ কষ্ট দিও না যাহারা নিজেদের পর্বারের অনুগ্রহ এবং তাহার সন্তুষ্টি লাভের সন্ধানে পবিত্র ও সম্মানিত ঘরে যাইতেছে ইহিরামের অবস্থা শেষ হইয়া গেলে অবশ্য তোমরা শিকার করিতে পারো আর দেখো একদল লোক যে তোমাদের জন্য মসজিদে হারামের পথ বন্ধ করিয়া দিয়াছে সেজন্য তোমাদের ক্রোধ যেন তোমাদিগকে এতদূর উত্তেজিত করিয়া না তোলে যে তোমরাও তাহাদের মোকাবেলায় অবৈধ বাড়াবাড়ি করিতে শুরু করিবে যেসব কাজ পূর্ণময় ও আল্লাহর ভয়মূলক তাহাতে সকলের সহিত সহযোগিতা কর আর গুনা ও সীমালঙ্ঘনের কাজ তাহাতে কাহারও একবিন্দু সাহায্য ও সহযোগিতা করিও না আল্লাহকে ভয় করো কেননা তাহার শাস্তি অত্যন্ত কঠিন উম চালি চচু অধ্যমু অৈরি হি বিহি ও মুমুন্ন খনি খচুমোদু অলমু চিচু অন্য হচুমা চলসু না দক্ষ إلا ما ذكيتم وما ذبح على النصف وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يأس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون রহি তোমাদের প্রতি হারাম করিয়া দেওয়া হইয়াছে মৃত জন্তু রক্ত শুকরের গোস্ত এবং সেই সব জন্তু যাহা আল্লাহ ছাড়া অপর কাহার নামে জবেহ করা হইয়াছে যাহা কণ্ঠরুদ্ধ হইয়া আঘাত পাইয়া কিংবা উপর হইতে পড়িয়া গিয়া সংঘর্ষে পড়িয়া কিংবা যাহাকে কোনো হিংস্র জন্তু ছিন্ন করিয়াছে যাহা জীবিত পাইয়া তোমরা জবেহ করিয়াছো। তাহা ব্যতীত এবং যাহা কোনো আস্থা বা জজ্ঞাবে দিতে জবেহ করা হইয়াছে সেই সঙ্গে পাশা খেলার মাধ্যমে निजे भाग्य जानिया तुम्हारे जाएज नए कम्पूर्ण फाँसी की आज काफिरगन तुम्हारे दिन सम्पर्क पूर्ण निराश हई तुम्हारा ताहदिग केर के, आमा के आज हमें तुम्हारे दिन के तुम्हारे सम्पूर्ण कर नियम तुम्हारे सम्पूर्ण कर तुम्हारे इसलम के तुम्हारे दिन हिसाब से कबुल कर अवश्य जे व्यक्ति क्षुधार कारण बाइया उसेना লোকেরা জিজ্ঞাসা করে তাহাদের জন্য কি কি হালাল করা হইয়াছে বলো তোমাদের জন্য সমস্ত পাক জিনিসি হালাল করিয়া দেওয়া হইয়াছে এবং যেসব শিকারী জন্তুকে তোমরা শিক্ষিত করিয়া লইয়াছ যেসবকে আল্লাহর দেওয়া ইলমের ভিত্তিতে তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়া থাকো क्यों हिसाब लईते आल्ला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 আজ তোমাদের জন্য সকল পাক জিনিসি হালাল করিয়া দেওয়া হইয়াছে আহালি কিতাবের খাবার খাওয়া তোমাদের জন্য হালাল তোমাদের খাবার তাহাদের জন্য এবং সুরক্ষিতা নারীও তোমাদের জন্য হালাল তাহারা ইমানদার লোকদের মধ্যে হইতে হোক কিংবা তোমাদের পূর্বে যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের মধ্যে হইতে হোক তবে শর্ত এই যে তোমরা তাহাদের মোহরানা আদায় করিয়া বিবাহের মাধ্যমে তাহাদের রক্ষক হইবে স্বাধীনভাবে লালসা কিংবা গোপনে লুকাইয়া প্রেমলীলা করিবে না যে কেহ ইমানের নীতি অনুযায়ী চলিতে অস্বীকার করিবে তাহার জীবনের সমস্ত কাজ নিষ্ফল হইয়া যাইবে এবং পরকালে সে দেউলিয়া হইবে يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين وان كنتم جنبا فطهروا وان كنتم مرضى او على سفر او جاء احد منكم من أَوْ لَمَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَا آتَيْتُمْ مِنْهُمْ فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ يريد مَا يُرِيدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِنْ حَرَجٍ وَلَكِنْ يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لعلكم হে ইমানদারগণ তোমরা যখন নামাজের জন্য উঠিবে তখন তোমরা নিজেদের মুখমণ্ডল এবং পর্যন্ত হাত ধৌত করিবে। মাথার হাত ঘুরাইবে এবং পা গোড়ালি পর্যন্ত ধুইবে অপবিত্র অবস্থায় থাকিলে গোসল করিয়া পবিত্রতা অর্জন করিবে আর যদি রোগাক্রান্ত হও অথবা পথে প্রবাসে থাকো কিংবা তোমাদের কোনো লোক মলমূত্র ত্যাগ করিয়া আসে অথবা তোমরা যদি নারীকে স্পর্শ করো আর যদি পানি পাওয়া না যায় তাহা হইলে পাক মাটি দ্বারা কাজ সম্পন্ন করিতে হইবে তাহার উপর হাত রাখিয়া নিজেদের মুখমণ্ডল ও হস্তদায় মশে করিয়াল আল্লাহ তোমাদের জীবনকে সংকীর্ণ করিয়া দিতে চান না তিনি বরং তোমাদিগকে পবিত্র করিয়া দিতে চান तुम्हारे आपन नियमत सम्पूर्ण कर सम्भवतः तुम्हरा शकुर आदायी अल्लाह तुमा दिग केियामत के दान कर उमरण राख তিনি তোমাদের নিকট হইতে যে পাকাপোক্ত প্রতিশ্রুতি লইয়াছেন তাহা ভুলিয়া যাইও না অর্থাৎ তোমাদের এই কথা আমরা শুনিলাম ও মানিয়া লইলাম আল্লাহকে ভয় করো। কর নিশ্চয়ই আল্লাতালা লোকদের মনের কথা ভালো করিয়া জানে। চুয় ও চুয়া ইনীর বিনা চে ইমানদার লোকেরা আল্লাহ রাস্তে সত্য নীতির উপর স্থায়ী স্থায়ীভাবে দণ্ডায়মান ও ইনসাফের সাক্ষ্যদাতা হও কোন বিশেষ দলের শত্রুতা তোমাদিগকে যেন এতদূর উত্তেজিত করিয়া না তলে যে ইনসাফ ত্যাগ করিয়া ফেলিবে ন্যায় বিচার করো কেননা ক্ষোধাপরস্তির সহিত ইয়ার গভীর সামঞ্জস্য রহিয়াছে আল্লাহকে ভয় করিয়া কাজ করিতে থাকো তোমরা যাহা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি ওয়াকি ফাল রহিয়াছেন যাহা করিবে তাহাদের প্রতি তাহাদের ভুল ভ্রান্তি মাফ করিয়া দেওয়া হইবে এবং তাহারা বড় প্রতিফল পাইবেচিন কিন্তু যাহারা কি করিবে এবং আমাদের আয়াত সমূহকে মিথ্যা মনে করিয়া অমান্য করিবে তাহারা জাহান নামী হইবে হে ইমানদার আল্লাহর অসীম অনুগ্রহের কথা স্মরণ কর যাহা তিনি দান করিয়াছেন যখন একটি দল তোমাদের উপর জুলুমের হাত প্রসারিত করিতে উদ্ধত হইয়াছিল তখন আল্লাহ সেই হস্ত তোমাদের প্রতি উত্তোলন হইতে ফিরাইয়া দিলেন আল্লাহকে ভয় করিয়া কাজ করিতে থাকু বস্তুত لمدرر لُكدر الْ شُدَُْر اللَُّرِبحُر شَكْرتي وَلا قَدَخَذَ اللهَّهُ مثاقَبَن إِسْر إلَ وَبَعَثْنَا منِنْهُ مُثْنَّي عشَرَ نَقيبا وَقَا اللهَّ إنِي مكم لإِنَّ قَمْتُ مُص الصاتَ وَآتَيتُ مُززَّكاتَ وَأَمَاتُم بِرُسُل وَعَزَّرتُمُهُم وَقرغْتُمُ الله আল্লা বনিসের নিকট হইতে পাকা ওয়াদা লইয়াছিলেন এবং তাহাদের মধ্যে বারো জন নকিব নিযুক্ত করিয়াছিলেন তাহাদিগকে তিনি বলিয়াছিলেন আমি তোমাদের সঙ্গেই রহিয়াছি তোমরা যদি নামাজ কায়েম রাখো জাকাত দাও এবং আমার নবীগণকে মান্য করো ও তাহাদের সাহায্য ও শক্তি বৃদ্ধি করো ও আল্লাহকে ভালো ঋণ করিতে থাকো তবে নিশ্চিত বিশ্বাস রাখিও আমি তোমাদের অন্যায় কাজ ও দস্তুতি দূরীভূত করিয়া দিব এবং তোমাদিগকে এমন সব বাগিচায় বসবাস করাইবো पथ अवलम्बन करा प्रकृतपक्षे सत्य सठीक पथ हरइया फिलिया يُحَرِّفُونَ الْكَلِمَ عَمَّ وَاضِعِهِ وَنَسُوحَاً مِّمَّا ذُكِّرُو بِهِ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَى خَائِنَتِهِمْ مِّنْهُمْ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ فَعْفُ عَنْهُمْ وَصَّحْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِيمُ اترى تاة <تصفيق> دير اپنوا دا بھانگو کرار আমরা তাহাদিগকে নিজের রহমত হইতে বহুদূরে দূরে নিক্ষেপ করিয়াছি এবং তাহাদের দিল শক্ত করিয়া দিয়াছি এখন তাহাদের অবস্থা এই যে শব্দ উলটপলট করিয়া তাহারা মূল কথা পরিবর্তিত করিয়া ফেলে যে শিক্ষা তাহাদিগকে দেওয়া হইয়াছিল উহার অধিকাংশই তাহারা ভুলিয়া গিয়াছে এবং প্রায় প্রতিটি তাহাদের কোনো না কোনো খিয়ানত ও বিশ্বাসঘাতকতার সন্ধান পাওয়া যায় তাহাদের মধ্যে খুব কম লোকই এ দোষইতে বাঁচিয়া আছে কাজেই তাহাদিগকে ক্ষমা করো ও তাহাদের কাজকর্ম হইতে দৃষ্টি ফিরাও যাহারা ক্ষমাশীলতার নীতি মানিয়া চলে আল্লাহ তাহাদের পছন্দ করেন وَمِنَ الذين قالوا انا نصرى اخذنا ميثاقهم فنسوا حرا مما ذكروا به فاغرينا بينهم العداوه والبغضاء الى يوم القيامه وسوف ينبئهم الله بما كانوا يصنعون ايভাবে তাহাদের নিকট হইতেও আমরা পাকাপোক্ত ওয়াদা লিয়েছিলাম জাহারা কিন্তু তাহাদিগকেও যে স্তবক স্মরণ করাইয়া দেওয়া হইয়াছিল উহার একটি বিরাট অংশ তাহারা ভুলিয়া গিয়াছে শেষ পর্যন্ত আমরা তাহাদের মধ্যে কিয়ামত দিবস পর্যন্ত পারস্পরিক দুশ্মনী ও হিংসা বিদ্বেষের বীজ বপন করিয়া দিয়াছি এমন একটি সময় নিশ্চয় আসিবে যখন তাহারা এই দুনিয়ায় কি করিতেছিল আল্লা তালা তাহাদিগকে তাহা জানাইয়া দিবেন আহ্ল কিতাবুনা ফোয়া ফু কিন কু যুম মিনল্লাহ কিতাব হে আহলি কিতাব আমাদের রাসুল তোমাদের নিকট আসিয়াছে সে আল্লাহর কিতাবের এমন অনেক কথাই তোমাদের সম্মুখে প্রকাশ করিয়া দেয় যেগুলিকে তোমরা গোপন করিয়া রাখিয়াছিলে আবার অনেক কথা সে বাদ দিয়াও দেয় তোমাদের নিকট আল্লাহর নিকট হইতে রোশনি আসিয়াছে সেই সঙ্গে এমন একখানি সত্য প্রদর্শনকারী কিতাবও যাহার সাহায্যে আল্লাহ তালা তাহার সন্তোষ সন্ধানকারী লোকদিগকে শান্তি ও নিরাপত্তার পথ বলিয়া দেন এবং নিজ অনুমতি ক্রমে তাহাদিগকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকের দিকে লইয়া যান ও সঠিক পথের দিকে তাহাদিগকে পরিচালিত করেন মরোয় উল্ফম লিখু মিন হবেন মরোয় উম ও ফিলিয়া নিশ্চয় তাহারা কুফরি করিয়াছে যাহারা বলিয়াছে মরিয়ম পুত্র মসি খোদা হে মোহাম্মদ তাহাদিগকে বলো যে আল্লাহ যদি মরিয়ম পুত্র মসিকে এবং তাহার মা ও সমস্ত পৃথিবীবাসীকে ধ্বংস করিতে চান তবে তাহার এই ইচ্ছা হইতে তাহাকে বিরত রাখার মতো শক্তি কাহার আছে আল্লাহ তো আসমান ও জমিন এবং উহার মধ্যে অবস্থিত সমস্ত জিনিসেরই মালিক তিনি যাহা কিছু চান তাহাই পয়দা করেন তাহার শক্তি প্রতিটি জিনিসেরই উপর পরিব্যাপ্ত রহিয়াছে وقالت اليهود والنصارى نحن চির الله নাহিদ উল ফুল ও নাসারাগন বলে যে আমরা আল্লাহর সন্তান ও তাহার প্রিয় পাত্র তাহাদিগকে জিজ্ঞাসা কর। তাহা হইলে তিনি তোমাদের পাপের কারণে তোমাদিগকে কেন শাস্তি দান করেন প্রকৃত ব্যাপার এই যে তোমরাও আল্লাহর অন্যান্য সৃষ্ট মানুষের মতোই সমান মর্যাদার মানুষ তিনি যাহাকে ইচ্ছা মাফ করিয়া দেন ও যাহাকে ইচ্ছা শাস্তিদান করেন আকাশ ও পৃথিবী এবং উহাদের মধ্যে অবস্থিত যাবতীয় সৃষ্টি তাহারই মালিকানাধীন সব কিছুকে তাহার দিকেই ফিরিয়া যাইতে হইবে يا اهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فتره من الرسل ان تقولوا ان تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير হে আহলি কিতাব আমাদের এই রাসুল এমন এক সময় তোমাদের নিকট আসিয়াছে বন্ধ ছিল যেন তোমরা বলিতে না পারো যে আমাদের নিকট কোনো সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী আসে নাই অতএব দেখো এখন সেই সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী আসিয়াছে আর আল্লাহ প্রতিটি জিনিসের উপর শক্তিশালী ওনায় স্মরণ কর যখন মুসা তাহার জাতির লোক সম্বোধন করিয়া বলিয়াছিল হে আমার জাতির লোকগণ আল্লাহ তোমাদিগকে যে নিয়ামক দান করিয়াছেন সেদিকে অবশ্যই খেয়াল রাখিও তিনি তোমাদের মধ্যে নবী সৃষ্টি করিয়াছেন তোমাদিগকে শাসক বানাইয়াছেন তোমাদিগকে এমন আরো অনেক কিছু দান করিয়াছেন যাহা দুনিয়ার আর কাহাকেও দেন নাই হে আমার জাতি আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র এলাকা লিখিয়া দিয়েছেন তাহাতে প্রবেশ কর এবং পিছনে হইটিও না অন্যথায় ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হইয়া প্রত্যাবর্তন করিবে উত্তরে তাহারা বলিল হে মুখানে বড় বড় শক্তিমান ও প্রবল পরাক্রমশালী লোকেরা বাস করে সেখানে আমরা কিছুতেই যাইবো না যতক্ষণ না তাহারা সেখানে হইতে বাহির হইয়া যাইবে হ্যাঁ যদি তারা বাহির হইয়া যায় তবে আমরা উহাতে প্রবেশ করিতে প্রস্তুত আছি এই ভয় পাওয়া লোকদের মধ্যে দুই ব্যক্তি এমন ছিল जहादी अनुगृहत करोक उपयी हो आल्ला भरोसा राख जदि तुमरा ईमानदार हो কিন্তু তাহারা আবার সেই কথা বলিল হে মুস্তা আমরা তো তথায় কখনো যাইব না যতক্ষণ তাহারা সেখানে থাকিবে অতএব তুমিও তোমার রব উভয় যাও এবং লড়াই করো আমরা এইখানেই বসিয়া পড়িলাম ইহা শুনিয়া মুসা বলিল হে রব আমার নিজের ও আমার ভাই ছাড়া আর কাহার উপর আমার কোনো ইফতিহার চলে না কাজেই তুমি এই নফরমান লোকদের সংস্পর্শ হইতে আমাদিগকে বিচ্ছিন্ন ও আলাদা করিয়া দাও قَالَا فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ أَرْبَعِينَ سَنَةً يَتِيهُونَ فِي الْأَرْضِ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْفَاسِقِينَ الله উত্তরে বলিলেন ঠিক আছে ওই দেশটি 40 বছরের জন্য ইহাদের প্রতি হারাম ইহারা দুনিয়ায় নিরুদেশ ঘুরিয়া ফিরিয়া ও হাতরাইয়া মরিবে অতএব এই নফরমান লোকদের অবস্থার প্রতি কোন দয়া বা সহানুভূতি প্রদর্শন করিও না এবং তাহাদিগকে আদমের দুই পুত্রের কাহিনীটিও পুরাপুরি শুনাইয়া দাও তাহারা দুইজনই যখন কুরবানি করিল তখন তাহাদের মধ্যে একজনের কুরবানি কবুল করা হইল ও অপরজনেরটা করা হইল না সে বলিল আমি তোমাকে হত্যা করিব উত্তরে সে বলিল আল্লাহ তো মুত্তাকিদেরই মানত কবুল করিয়া থাকেন তুমি যদি আমাকে হত্যা করার জন্য হস্ত উত্তোলন করো তবে আমি তোমাকে হত্যা করার জন্য কখনো হাত তুলিব না আমি আল্লাহ রাব্বুল কে ভয় করি আমি চাই আমার ও তোমার নিজের গুণা তুমি একাই নিজের মাথায় চাপাইয়া লও ও দোজখি হইয়া থাকো জালিমদের জুলুমের ইহাই উপযুক্ত প্রতিফল اطوعت له نفسه قتل اخيه فقتله فاصبح من الخاسرين شش পরজন্ত তাহার নফস নিজ ভাইয়ের হত্যাকাণ্ডকে তাহার জন্য সহসাধ্য করিয়া দিল এবং সে তাহাকে খুন করিয়া ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে শামিল হইয়া গেল ابعث الله غرابا يبحث في الارض ليريه كيف يواري سوء ات ইহার পর আল্লাহ একটি কাক পাঠাইলেন উহা জমিন খুঁড়িতে লাগিল সে নিজ ভাইয়ের লাশ কিভাবে লুকাইবে উহার পন্থা দেখাইয়া দিল ইহা দেখিয়া সে বলিল আমার প্রতি আমি এই কাকটির মতো হইতে পারিলাম না নিজ ভাইয়ের লাশ লুকা পন্থাও বাহির করিতে পারিলাম না শেষ পর্যন্ত সে নিজের কৃতকর্মের জন্য খুবই অনুতপ্ত হইল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 এই কারণে বন ইসরায়েলের প্রতি আমরা এই ফারমান লিখিয়া দিয়াছিলাম যে যদি কেহ কোন খুনের পরিবর্তে কিংবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি ছাড়া অন্য কোন কারণে কাহাকেও হত্যা করে সে সমস্ত মানুষকে হত্যা করিল আর যদি কেউ কাহাকেও জীবন করে তবে সে সমস্ত মানুষকে জীবন করিল কিন্তু তাহাদের অবস্থা এই যে আমাদের রাসুল উপর্যপুরি তাহাদের নিকট সুস্পষ্ট হেদায়ত লইয়া আগমন করে তাহা সত্ত্বেও অধিকাংশ লোক পৃথিবীতে খুবই বাড়াবাড়ি করিতে থাকে إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا, أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم যাহারা আল্লাহ এবং তাহার রাসুলের সহিত লড়াই করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়ায় তাহাদের জন্য নির্দিষ্ট শাস্তি এই যে হত্যা করা হইবে কিংবা শুলে চড়ানো হইবে অথবা তাহাদের হাত ও পা উল্টা দিক হইতে কাটিয়া ফেলা হইবে কিংবা দেশ হইতে নির্বাসিত করা হইবে তাহাদের এই লাঞ্ছনা ও অপমান হইবে এই দুনিয়ায় কিন্তু পরকালে তাহাদের জন্য ইহা অপেক্ষাও কঠিন শাস্তি নির্দিষ্ট রহিয়াছে কিন্তু যাহারা তওবা করিবে তাহাদের উপর তোমাদের কর্তৃত্ব স্থাপিত হওয়ার পূর্বে তোমাদের জানিয়ে রাখা দরকার যে আল্লাহ হইতেছেন অতিব ক্ষমাকারী ও বিপুল অনুগ্রহশীল হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো তাহার দরবারে নৈকট্য লাভের উপায় সন্ধান করো এবং তাহার পথে চেষ্টা ও সাধনা করো সম্ভবত তোমরা সাফল্যমন্ডিত হইতে পারবে। ভাল রূপে জানিয়াল যাহারা কুফরী নীতি অবলম্বন করিয়াছে সমগ্র দুনিয়ার ধন্নদৌলত যদি তাহাদের করায়ত্ত হয় এবং উহার সহিত সমপরিমাণ সম্পদ আরও একত্র করিয়া দেওয়া হয় আর তাহারা যদি উহা ফিদিয়া হিসাবে দিয়া কিয়ামত দিবসের আজাব হইতে রক্ষা পাইতে চায় তবুও তাহা তাহাদের নিকট হইতে কবুল করা হইবে না তাহারা তীব্র যন্ত্রণাদায়ক আজাব ভোগ করিতে বাধ্য তাহারা দোজখের অগ্নিগর হইতে বাহির হইয়া যাইতে চাহিবে কিন্তু তাহা হইতে তাহারা বাহির হইতে পারিবে না তাহাদের জন্য স্থায়ী আজাব নির্দিষ্ট করা হইবে চোর পুরুষ হোক বা নারী উভয় হাত কাটিয়া দাও ইহা তাহাদের কর্মফল ও আল্লাহ নিকট হইতে শিক্ষামূলক শাস্তি বিশেষ আল্লাহর শক্তি ও ক্ষমতা সর্বজয়ী ও সর্বপ্রধান তিনি প্রাজ্ঞ ও বুদ্ধিমান যে ব্যক্তি জুলুম করার পর তবা করিবে ও নিজেকে সংশোধন করিয়া লইবে আল্লাহর অনুগ্রহ দৃষ্টি তাহার প্রতি ফিরিয়া আসিবে বস্তুত আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও অসীম করুণাময় তোমরা কি জাননা যে আল্লাহ পৃথিবী ও আকাশ রাজ্যের একচ্ছত্র মালিক তিনি যাহাকে ইচ্ছা শাস্তি দিবেন যাহাকে ইচ্ছা মাফ করিয়ে দিবেন তিনি সকল কাজেরই অধিকার ও ক্ষমতা রাখেন বিম মিন্ কুলো বহুমিন হু سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلمة من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروه হুম ফিল্লের বুন্না মু হে রাসুল সেই সব লোক যেন তোমার কোনো দুশ্চিন্তার কারণ না হয় যাহারা কুফরির পথে খুব দ্রুতগতিতে অগ্রসর হইতেছে তাহারা সেই সব লোক যাহারা মুখে বলে আমরা ইমানি কিন্তু তাহাদের ইমান গ্রহণ করে নাই কিংবা তাহারা এমন লোক যারা ইয়াহুদি হইয়া গিয়াছে তাহাদের অবস্থা এই যে তাহারা মিথ্যার জন্য উৎকর্ণ হইয়া থাকে এবং এমন তোমার নিকট কখনো আসে নাই লোকের জন্য কথা টোকাইয়া বেড়ায় আল্লাহর কিতাবের শব্দসমূহকে। উহার আসল স্থান নির্ধারিত হওয়া সত্ত্বেও প্রকৃত অর্থ হইতে সরাইয়া দেয় এবং লোকদিগকে বলে যে তোমাদের এই আদেশ দেওয়া হইলে তাহা মানিবে অন্যথায় মানিবে না বস্তুত আল্লাহ যাহাকে ফিতনায় নিক্ষেপ করিতে ইচ্ছা করিয়াছেন তাহাকে আল্লাহর পাকড়াও হইতে উদ্ধার করার জন্য তুমি কিছু করিতে পারো না ইহারা সেই লোক যাহাদের হৃদয় মনকে আল্লাহ তালা পাক করিতে চান নাই তাহাদের জন্য রহিয়াছে দুনিয়ায় লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি নালিল কে বিষ কুম বৈন হুম ও আহম ও ইম সুম বৈন হুম বিস্ত इिथ्याल कहारा जदि तुम्हार निकट आ इखते इच्छा कर विचार करो अस्वीकार करो अस्वीकार कर इा तुम्हारो क्षति करा और विचार फैसला कर इन्साफ मुताबिक ही करना आल्ला इन्साफ परायण लोकदिग के पचंद करें ইহারা তোমাকে কিরূপে বিচারক মানে যখন তাহাদের নিকট তাওরাত বর্তমান রহিয়াছে এবং তাহাতেই আল্লাহর আইন ও বিধান লিখিত রহিয়াছে তাহা হইতে অন্যদিকে মুখ ফিরাই থাকে আসল কথা এই যে ইহারা ইমানদার লোকই নয় আমরা তও নাজিল করিয়াছি তাহাতে হৃদায়ত ও আলো বর্তমান ছিল সমস্ত নবী যাহারা ছিল মুসলিম তদনুযায়ী এই ইয়াহুদি মতাবলম্বীদের যাবতীয় ব্যাপারের ফয়সালা করিত রব্বানি এবং আহ্বারক কেননা তাহাদিগকে আল্লাহর কিতাবের হিফাজত ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বশীল করিয়া দেওয়া হইয়াছিল এবং তাহারা ছিল ইহার সাক্ষী অতএব তোমরা লোকদিগকে ভয় করিও না বরং আমাকে ভয় করো এবং আমার আয়াতকে সামান্য নগণ্য বিনিময় লইয়া বিক্রয় করিও না ج하라 আল্লাহ নাযিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তাহারাই কাফির কয়া কাথা بينا আলাইহিম فيها ان النفس بالنفس والعين بالعين والانف بالانف والاذن والاذن بالاذن والسن بالسن والجروح قصاص فما تصدق به فهو الله আমরা ইহুদিদের প্রতি এই চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের পরিবর্তে দাঁত এবং সব রকমের জন্য সমান বদলা নির্দিষ্ট অবশ্য কেহ কিসাস সদকা করিয়া দিলে তাহা তাহার জন্য কাফারা হইবে ااب ج하라 الله نازل করা আইন অনুযায়ী ফয়সালা করে না তাহারাই জালিম وقَفَيْنَا عَلَى آثَارِهِمْ بِعِيسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَآتَيْنَاهُ الْإِنْجِيلَ فِيهِ هُدًى وَنُورٌ وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَهُدًى وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ এই পয়গম্বরদের পরে আবার আমরা মরিয়াম পুত্র ঈসাকে যাহা কিছু তাহার সম্মুখে ছিল সে ছিল উহারি সত্যতা প্রমাণকারী এবং আমরা তাহাকে ইঞ্জিল দান করিয়াছি যাহাতে ছিল হেদায়াত ও আলো এবং তাহাও তাওরাতের যাহা কিছু তাহার সম্মুখে ছিল উহারই সত্যতা প্রমাণকারী ছিল এবং মুত্তাকি লোকদের জন্য পূর্ণাঙ্গ হেদায়াত ও নসিহাত ছিল وَلْيَحْكُم أَهْلُ الْإِنْجِيلِ بِمَا أَنزَلَ اللَّهُ فِيهِ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ আমাদের নির্দেশ ছিল যে انجিল বিশ্বাসীগণ ওহতে আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করিবে আর জহারাই আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করিবে না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 হে মুহাম্মদ, আমরা তোমার প্রতি এই কিতাব নাজিল করিয়াছি ইহা সত্য বিধান লইয়াই অবতীর্ণ এবং ইহার পূর্ববর্তী আল কিতাবের যাহা কিছু বর্তমান আছে উহার সত্যতা প্রমাণকারী উহার হেফাজতকারী ও সংরক্ষক অতএব আল্লাহর নাজিল করা আইন মোতাবিক লোকদের পারস্পরিক যাবতীয় বিষয় আদির কর আর যে মহান সত্য তোমার নিকট উপস্থিত হইয়াছে তাহা হইতে বিরত থাকিয়া তাহাদের কামনা বাসনার অনুসরণ করিও না আমরা তোমাদের মধ্যে হইতে প্রত্যেকের জন্য একটি শরিয়র এবং কর্মপন্থা নির্দিষ্ট করিয়াছি যদিও আল্লাহ চাহিলে তোমাদের সকলকেই একম্বত বানাইয়া দিতে পারিতেন কিন্তু তিনি ইহা এই জন্য করিয়াছেন যে তিনি তোমাদিগকে যাহা কিছু দিয়াছেন সেই ব্যাপারে তিনি তোমাদিগকে পরীক্ষা করিতে চান অতএব ভালো ও সৎকাজে তোমরা পরস্পরের অগ্রে চলিয়া যাইতে চেষ্টা করো अवशेषे तुम सकल के निकट फिर तुम्हरा मतभेद সুতরান হে মুহাম্মদ তুমি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী এই লোকদের যাবতীয় পারস্পরিক ব্যাপারের ফয়সলা করো এবং তাহাদের নফসানি খেয়েসিয়াতের অনুসরণ করিও না সাবধান থাকো উহারা যেন তোমাকে ফিতনায় নিক্ষেপ করিয়া আল্লাহর নাজিল করা এক বিন্দু পরিমাণ বিভ্রান্ত করিতে না পারে আর উহারা যদি বিভ্রান্ত হয় তবে জানিয়ে রাখো যে আল্লাহ তাহাদের কোন কোনো গুণাহের শাস্তি স্বরূপ তাহাদিগকে কঠিন বিপদে নিমজ্জিত করার সিদ্ধান্তই করিয়া ফেলিয়াছেন বস্তুত ইহাদের অনেক লোকই ফাঁসি তবে কি তাহারা পুনরায় জাহিলিয়াতের বিচার কামনা করে অথচ যাহারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তাহাদের নিকট আল্লাহ অপেক্ষা উত্তম ফয়সলাকারী কেহই নাই হুম ইন হুম ইন হিল কৌমালিমিন হে ইমানদার লোকগন ইহুদিও খ্রিষ্টান দিগ কে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করিও না ইহারা নিজেরা পরস্পরের বন্ধু তোমাদের মধ্যে তাহাদিগকে রূপে গ্রহণ করে তাহা হইলে সে তাহাদের মধ্যেই গণ্য হইবে নিঃসন্দেহে আল্লাহ জালিন্দিগকে নিজের হেদায় হইতে বঞ্চিত করেন তুমি দেখিতেছো। যাহাদের মনে মুনাফিকির কঠিন রোগ আছে। তাহারাই তাহাদের মধ্যে বিশেষ তৎপরতা অবলম্বন করিয়া থাকে তাহারা বলে আমাদের ভয় হইতেছে যে আমরা যেন কোনো বিপদের ফেরে পড়িয়া না যাই তবে আল্লাহ যখন তোমাদিগকে চূড়ান্ত বিজয় দান করিবেন কিংবা নিজের তরফ হইতে অন্য কোন জিনিস প্রকাশ করিবেন তখন তাহারা মনের মধ্যে লুকায়িত মুনাফিকির কারণে অত্যন্ত লজ্জিত হইবে তখন ইমানদার লোকেরা বলিবে ইহারা কি সেই সব লোক যাহারা আল্লাহর নামে কঠিন শপথ করিয়া এই বিশ্বাস জন্মাইতে চেষ্টা করিত যে আমরা তোমার সঙ্গেই আছি তাহাদের সব আমল বিনষ্ট হইয়া গিয়াছে এবং শেষ পর্যন্ত তাহারা ব্যর্থ মনোরো হইয়া গেল يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فسوف ياتيه الله بقوم يحبهم ويحبون يحبهم ويحبونه اذله على المؤمنين عزته على الكافرين হে ইমানদার লোকেরা তোমাদের মধ্যে কেহ যদি নিজের দিন হইতে ফিরিয়া যায় আল্লাহ আরো এমন অনেক লোক সৃষ্টি করিবেন যাহারা হইবে আল্লাহর প্রিয় এবং আল্লাহ হইবেন তাহাদের নিকট প্রিয় যাহারা মুমিনদের প্রতি নম্র ও বিনয়ী হইবে এবং কাফিরদের প্রতি হইবে অত্যন্ত কঠিন ও কঠোর যাহারা আল্লাহর পথে চেষ্টা সাধনা করিবে এবং কোন তিরস্কারের তিরস্কারের পরোয়া করিবে না ইহা আল্লাহর অনুগ্রহ বিশেষ যাহাকে তিনি ইচ্ছা করেন তাহাকেই ইহাদান করেন বস্তুত আল্লাহ বিশাল বিপুল উপায় উপাদানের মালিক তিনি সর্বজ্ঞ প্রকৃতপক্ষে তোমাদের বন্ধু ও পৃষ্ঠপোষক কেবল মাত্র আল্লাহ তাহার রাসুল এবং সেইসব সব লোক যাহারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহর সম্মুখে অবনমিত হয় আর যে ব্যক্তি বস্তুতই আল্লাহ তাহার রাসুল এবং ইমানদার লোকদিগকে নিজের বন্ধু ও পৃষ্ঠপোষক বানাইবে তাহার এই কথা জানা দরকার যে কেবলমাত্র আল্লাহর দলে জয়ী হইবে ও চকু ইং কুমিন হে ইমানদার গণ তোমাদের পূর্ববর্তী আহল কিতাব হইতে যাহারা তোমাদের দিনকে বিদ্রুপ ও তামাশার বস্তুতে পরিণত করিয়াছে তাহাদিগকে এবং অপরপর কাফির দিগকে নিজেদের বন্ধু ও পৃষ্ঠপোষক বানাইও না আল্লাহকে ভয় করো যদি তোমরা ইমানদার হও তোমরা যখন নামাজের জন্য ঘোষণা দাও তখন তাহারা উহাকে বিদ্রুপ ও ঠাট্টা করে উহাকে খেলার বস্তু বানায় ইহার কারণ এই যে তাহাদের বিবেচনা নাই উল্লিয় তাহাদিগকে বলো হে আহলে কিতাবিত হইয়াছ তাহা এতদ আর কি হইতে পারে প্রতি এবং আমাদের নাজিল হইয়াছে উহার প্রতি ইমান আনিয়াছি বস্তুত তোমাদের অধিকাংশ লোকই ফাঁসি বল আমি কি নির্দিষ্ট করিয়া সেই লোকের নাম বলিব যাহাদের পরিণতি আল্লাহর নিকট ফাসিক লোকদের পরিণতি হয়তো নিকৃষ্টতম হইবে তাহারা সেই লোক যাহাদের উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করিয়াছেন যাহাদের উপর তাহার অসন্তুষ্টি বর্ষিত হইয়াছে যাহাদের মধ্যে হইতে কিছু লোককে বানর ও শুকর বানাইয়া দেওয়া হইয়াছে এবং যাহারা তাগুদের বন্দিগি করিয়াছে তাহাদের অবস্থা অধিকতর খারাপ এবং তাহারা সাবিল হইতে বিভ্রান্ত ও পথভ্রষ্ট হইয়া বহুদূরে সরিয়া গিয়াছে তাহারা যখন তোমাদের নিকট আসে তখন বলে আমরা ইমান আনিয়াছি অথচ আসিয়াছিল কুফরি লইয়া এবং কুফরি লইয়াই তাহারা ফিরিয়া গিয়েছে। তাহারা মনের গহনে যাহা কিছু লুকাইয়া রাখিয়াছে সেই সম্পর্কে আল্লাহ খুব ভালো রূপে অবহিত রহিয়াছেন জুলুম ও অত্যধিক বাড়াবাড়ির কাজে চেষ্টা ও সাধনা করিয়া বেড়ায় হারাম মাল খায় মোট কথা ইহারা যাহা কিছু করে তাহা অত্যন্ত খারাপ কাজ ইহাদের আলিম ও পীর পুরোহিতগণ কেন ইহাদিগকে গুনাহের কথা বলা এবং হারাম মাল ভক্ষণ করা হইতে বিরত রাখে না তাহারা যাহা কিছু তৈয়ার করিয়াছে তাহা নিঃসন্দেহে অত্যন্ত খারাপ আমল নামা وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللَّهِ مَغْلُولَةٌ غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُوا بِمَا قَالُوا بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَاءُ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِنْهُمْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ طُغْيَانًا وَكُفْرًا হুদীরা বলে আল্লাহর হাত বাধা রহিয়াছে বাধা হইয়াছে তাহাদের হস্ত এবং তাহাদের এই সব প্রলাপক্তির কারণে তাহাদের উপর অভিশাপ বর্ষিত হইয়াছে আল্লাহ হস্তত উদার উন্মুক্ত তিনি যেভাবে ইচ্ছা ব্যয় করেন প্রকৃত ব্যাপার এই যে তোমার রবের নিকট হইতে যে কালাম তোমার প্রতি নাজিল হইয়াছে তাহা উল্টাভাবে তাহাদের অনেক লোকেরই সীমালঙ্ঘন ও বাতিল তৎপরতা বৃদ্ধি পাওয়ার কারণ হইয়া দাঁড়াইয়াছে এবং আমরা তোমাদের মধ্যে কিয়ামত পর্যন্ত शत्रुता दुश्मनी सृष्टिकारी आद पचंद करें नियमपर्ण बेहसते पोछित لا اكلوا من فوقهم ومن تحت ارجلهم منهم امه مقتصده وكثير منهم ساء ما يعملون هاي কতই না ভালো হইতো যদি তাহার তাওরাত انجিল এবং তাহাদের রবের तरफ হইতে তাহাদের প্রতি নাজিল করা অন্যন্য কিতাব সমূহকে কায়েম করিত এইরুপ করিলে তাদের রিজিক ও তাহাদের কিন্তু তাহাদের অধিকাংশই সাংঘাতিক ভাবে খারাপ আমলকারী হে রাসুল তোমার রবের তরফ হইতে তোমার প্রতি যাহা কিছু নাজিল করা হইয়াছে তাহা লোকদের নিকট পৌঁছাইয়া দাও তুমি যদি ইহা না করো তাহলে তাহার পয়গম্বরের হক তুমি আদায় করিলে না লোকদের অনিষ্ট হইতে আল্লাহ তোমাকে রক্ষা করিবেন বিশ্বাস করো আল্লাহ কাো দেখাইবেন না উল্লেম জুম ওলাই নি সুস্পষ্ট ভাষায় বলিয়া dao. হে আহলি কিতাব তোমরা কোনো ক্রমেই কোনো মৌলিক নীতির উপর দণ্ডায়মান নাও যতক্ষণ পর্যন্ত তওরাত ইঞ্জিল এবং তোমাদের রবের তরফ হইতে তোমাদের প্রতি নাজিল করা অন্যান্য কিতাবাদি কায়েম না করিবে এই কথা সত্য অবশ্য যে এই ফরমান যাহা তোমাদের প্রতি নাজিল করা হইয়াছে তাহাদের অধিকাংশ লোকের বিদ্রোহ ও অস্বীকৃতির মাত্রা আরও বৃদ্ধি করিয়া দিবে কিন্তু অস্বীকার অমান্যকারীদের অবস্থা সম্পর্কে কিছুই আফসোস করিও না উমিল মুসলিম হোক কি ইয়াহুদি সাবি হোক কি ইসাই যেই আল্লাহ ও পরকালের প্রতি ইমান আনিবে এবং নেক আমল করিবে ইহা নিঃসন্দেহ যে তাহার জন্য না কোনো ভয়ের কারণ আছে না দুঃখ ও لَقَدْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَأَرْسَلْنَا إِلَيْهِمْ رُسُولًا كُلَّمَا جَاءَهُمْ رَسُولٌ بِمَا لَا تَهُوَا أَنفُسُهُمْ فَرِيقًا كَذَّبُوا فَرِيقًا كَذَّبُوا وَفَرِيقًا يَقْتُلُونَ امرا بون اسرائيلر نکو ٹھوئتے پاککاوا دا گروہن کریا چھی ایبان কিন্তু যখনই কোনো রাসুল তাদের নিকট তাদের কামনা বাসনার বিপরীত কোন জিনিস লইয়া আসিয়াছে তখন কাহাকেও তাহারা অমান্য করিয়াছে এবং কাহাকেও হত্যা করিয়াছে ও হাসিবাহ তারা নিজেরা ধারণা করিয়াছে যে ইহাতে কোনো বিপর্যয়ের সৃষ্টি হইবে না এইজন্য জন্য তাহারা অন্ধ ও বধির হইয়া গিয়াছিল অতঃপর আল্লাহ তাহাদিগকে মাফ করিয়া দিলেন ইহার পরও তাহাদের অধিকাংশ লোক আরও বেশি করিয়া অন্ধ ও বধির হইয়া যাইতে থাকে বস্তুত আল্লাহ তাহাদের এই সব গতিবিধি ও অবস্থা খুব ভালো করিয়াই লক্ষ্য করিতেছেন فقد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك في الله فقد حرم الله عليه الجنة ومأواه النار নিশ্চয় তাহারা যাহারা বলিয়াছে আল্লাহ বলিয়াছিল। হে বোন ইসরাইল আল্লাহর বন্দেগি কর যিনি আমারও রব তোমাদের রব বস্তুত যে লোক আল্লাহর সহিত অন্য কাহাকেও শরিক করিয়াছে আল্লাহ তাহার উপর জান্নাত হারাম করিয়া দিয়াছেন আর তাহার পরিণতি হইবে যাহার নাম এইসব জালিমের কেহই সাহায্যকারী নাই নিশ্চয় কুফরি করিয়াছে তাহারা যাহারা বলিয়াছে আল্লাহ তিন মধ্যে একজন অথচ প্রকৃতপক্ষে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই এই লোকেরা যদি তাহাদের এই সব কথা হইতে বিরত না হয় তবে তাহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে তাহাদিগকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দান করা হইবে তাহারা কি আল্লাহর নিকট তবা করিবে না তাহার নিকট ক্ষমা চাহিবে না بستو تو اللہ بروئی خمشل اور اتبو دائلو مَا الْمَسِيحُ بِنُ مَرْيَمَ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبِلِهِ الرُّسُلُ وَأُمُّهُ صِدِّيقَةٌ وَأُمُّهُ صِدِّيقَةٌ كَانَا يَأْكُلَانِ الطَّعَامِ انظر كيف نبين لهم الآيات ثم انظر أننا يؤفكون তাহারা দুইজনই স্বাভাবিক নিয়মে খাদ্যগ্রহণ করিত লক্ষ্য করো, তাহাদের সম্মুখে সত্যের নিদর্শন সমূহ আমরা কিভাবে সুস্পষ্টরূপে তুলিয়ে ধরিতেছি তারপর ইহাও লক্ষ্য করো যে मरा कि आल्ला के बद जिन इबादत और पूजा उपासना करो जहा तुम क्षति करार क्षमता राखे ना को उपकार कर अथच सबकिछ शनिवार और सबकिछ जानीवार क्षमताशाली होते हैं एकम्र आल्ला বল, হে আহালি কিতাব নিজেদের দিনের ব্যাপারে তোমরা অন্যায় বাড়াবাড়ি করিও না এবং সেই লোকদের খোশ ও কল্পনার অনুসরণ করিও না जहा तुम पूर्व गुमरा हिया लोक के गुमरा करते भ्रष्टि बनी स्टाइल मध्य हईते जे सब लोक कुफर पथ अवलम्बन कर তাহাদের প্রতি দাউদ ও মরিয়াম ইসার মুখে অভিশাপ করা হইয়াছে কেননা তাহারা বিদ্রোহী হইয়া গিয়াছিল এবং অত্যন্ত বাড়াবাড়ি শুরু করিয়াছিল। তাহারা পরস্পরকে পাপকাজ হইতে বিরত রাখা পরিহার করিয়াছিল অত্যন্ত খারাপ কর্মনীতি ছিল যাহা তাহারা অবলম্বন করিয়াছিল আজ তোমরা এমন বহু লোক দেখিতে পাইতেছ যাহারা কাফিরদের সহিত বন্ধুত্ব ও সহযোগিতা করিতে ব্যতীব্যস্ত चिरस्थायी आज हईबे আউলিয়া তাহারা যদি বাস্তবে আল্লাহ রাসুল এবং সেই জিনিস মানিয়া লইতে প্রস্তুত হইত যাহা নবীর প্রতি নাজিল হইয়াছে তবে তাহারা কখনোই কাফির লোকদিগকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করিত না কিন্তু তাদের মধ্যে হইতে অধিকাংশ লোক আল্লাহর আনুগত্যের সীমা লঙ্ঘন করিয়া চলিয়া গিয়াছে লচিদন শজ্জন্য সিল এনু লুদীন শোকু কল চিদন্য প্রদৌন্য চলি লদীন এনু লদীন কালু এ সরি কবি অন্য মিন হুম টিসি সিন বন্ন হুম লো তোমরা ইমানদার লোকদের প্রতি শত্রুতার ব্যাপারে ইয়াহুদি ও মুস্রিক দিগকে অধিক মজবুত পাইবে এবং ইমানদার লোকদের সহিত বন্ধুত্ব করার দিক দিয়ে সেই লোকদিগকে অতি নিকটবর্তী পাইবে যাহারা বলিয়াছিল যে আমরা না ইহা এই কারণে যে তাহাদের মধ্যে ইবাদতকারী আলিম ও দুনিয়া ত্যাগী ফকির দরবেশ বর্তমান আছে আর তাহাদের মধ্যে অহংকার ও অহমিকতা বোধ নাই যখন তাহারা রাসুলের প্রতি অবতীর্ণ কালাম শুনিতে পায় তখন তোমরা দেখিতে পাও যে সত্যকে জানা ও চেনার প্রভাবে তাহাদের চক্ষু সমূহ অশ্রুধারায় সিক্ত হইয়া যায় তাহারা বলিয়া উঠে হে আমাদের রব আমরা ইমান আনিয়াছি আমাদের নাম সাক্ষ্যদাতাদের সঙ্গে লিখিয়া লিথন তাহারা আরো বলে আমরা আল্লাহর প্রতি ইমান আনিব না কেন এবং যে মহান সত্য আমাদের নিকট আসিয়া পৌঁছিয়াছে উহাকে মানিয়া লইব না কেন যখন আমরা বাসনা রাখি যে আমাদের রব আমাদিগকে নেকলোকদের মধ্যে তাহাদের সব উক্তির কারণে আল্লাহ তাহাদিগকে কিন্তু যাহারা আমাদের আয়াতগুলিকে মানিয়া লইতে অস্বীকার করিয়াছে এবং উহাকে মিথ্যা মনে করিয়াছে जहान नामी हे ईमानदार गण जे पवित्र जिन गुली आल्ला तुम्हारे हालाल कर हराम करा सीमा लंघन करा जहाँ बाढ़ाबाड़ी कर आल्लाह सांघातिक कर दिग के जहाँ कि हालाल और पवित्र रिजिक दान कराओ पान कर नफरम होते दूरे थकु যাহরি আছো আখির কুমিলাম সি নিন ঔষণি মো না তু উ কিচু কমলচরচু ঐ মা হুম ও প্রভু ঐমুম কেদারি কুগ ইনু রকুম আয়চিহ চ তোমরা যেসব অর্থহীন শপথ করিয়া থাকু আল্লাহ সেজন্য তোমাদিগকে পাকড়াও করেন না কিন্তু তোমরা জানিয়া বুঝিয়া যেসব কসম খাও সে সম্পর্কে তিনি অবশ্যই তোমাদিগকে পাকড়াও করিবেন কাপফারা হইতেছে দশজন মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো যাহা তোমরা তোমাদের ছেলেপিলেদের খাওয়াইয়া থাকো অথবা তাহাদিগকে কাপড় দান করা কিংবা একটি কৃতদাস মুক্ত করা আর যে ব্যক্তির তাহা করার সামর্থ্য নাই সে তিন দিন রোজা রাখিবে বস্তুত ইহাই হইতেছে তোমাদের কসমের কাপ ফারা যখন তোমরা কসম খাইয়া উহা ভাঙ্গিয়া ফেলো। তোমরা নিজেদের কসমের হেফাজত করিতে থাকিও আল্লাহ তাহার বিধানসমূহকে এইভাবেই তোমাদের জন্য সুস্পষ্টরূপে বিশ্লেষণ করেন সম্ভবত তোমরা শোকর আদায় করিবে হে ইমানদার লোকেরা এই জুয়া আস্তানা ও পাশা এই সবই নাপাক শয়তানি কাজ তোমরা ইহা পরিহার করো আশা করা যায় যে তোমরা সাফল্য লাভ করিতে পারিবে শতান্ত চায় যে শারাব ও জুয়ার মাধ্যমে সে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও হিংসাদেশের সৃষ্টি করিবে এবং তোমাদিগকে আল্লাহর স্মরণ ও নামাজ হইতে বিরত রাখিবে এখন তোমরা কি এইসব জিনিস হইতে বিরত থাকিবে আল্লাহ ও তাহার রাসুলের কথা মানিয়া চলো এবং ফিরিয়া থাকো কিন্তু তোমরা যদি এই আদেশের বিরুদ্ধতা করো তবে জানিয়া রাখো যে আমাদের রাসুলের উপর সুস্পষ্ট ভাষায় শুধু হুকুম গুলি পৌঁছাইয়া দেওয়াই ছিল দায়িত্ব যাহারা ইমান ও অনেক কাজ করিতেছে তাহারা পূর্বে যাহা কিছু পানাহার করিয়াছে সেজন্য কোনোরপ পাকড়াও করা হইবে না অবশ্য যদি তাহারা ভবিষ্যতে হারাম জিনিসগুলি হইতে দূরে সরিয়া থাকে এবং ইমানের উপর মজবুত হইয়া দাঁড়াইয়া থাকে ও ভালো কাজ করে অতঃপর যেসব কাজে নিষেধ করা হইবে তাহা হইতে তাহারা বিরত থাকিবে এবং আল্লাহর যে ফরমানি হইবে তাহা মানিয়া লইবে ও আল্লাহর ভয় সহকারে সৎ নীতি অবলম্বন করিবে अल्लाह नेक आचरणशील लोकदिग के पसंद करें हे ईमानदार गण अल्लाह तुमा दिग के शिकार दरुण कठिन परीक्षार सम्मुखीन करीब যাহা সম্পূর্ণরূপে তোমাদের করায়ত্ত ও বল্লমের পাল্লার মধ্যে হইবে ইহা দেখার জন্য যে কে আল্লাহকে অদৃশ্য অবস্থায় ভয় করে এইরূপ সাবধানবাণীর পরও যাহারা আল্লাহর নির্দিষ্ট সীমা লঙ্ঘন করিবে তাহাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক আজাব রহিয়াছে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 উ أو أو الله তো والله عزيز আতিম্লা هي ইমানদার লোকগন ইহিরাম বাঁধা অবস্থায় স্বীকার করিও না তোমাদের কেহ যদি জানিয়া বুঝিয়া এই রূপ করিয়া বসে তবে যে জন্তু সে হত্যা করিয়াছে উহারই সমান পর্যায়ের একটি জন্তু তাহাকে নজরানা দিতে হইবে এই সম্পর্কে ফেসলা করিবে তোমাদের মধ্য হইতে দুইজন সুবিচারক লোক এবং এই নজরানা কাবায় পৌঁছাইয়া দিতে হইবে নতুবা এই গুনাহের কাফারা স্বরূপ কয়েকজন মিসকিনকে খাবার খাওয়াইতে হইবে ংবা উহার অনুপাতে রোজা রাখিতে হইবে যেন সে নিজের কৃতকর্মের স্বাদ গ্রহণ করিতে পারে পূর্বে যাহা কিছু হইয়াছে আল্লাহ তাহা মাফ করিয়ে দিয়াছেন কিন্তু এখন যদি কেহ এইরূপ কাজের পুনরাবৃত্তি করে তবে আল্লাহ উহার প্রতিশোধ লইবেন আল্লাহ সর্বজয়ী এবং প্রতিশোধ গ্রহণের শক্তিতে শক্তিমান তোমাদের জন্য সমুদ্রের শিকার ও উহা খাওয়া হালাল করিয়া দেওয়া হইয়াছে যেখানে তোমরা অবস্থান করো সেখানেও তাহা খাইতে পারো এবং কাফেলার জন্য সম্বল বানাইয়াও লইতে পারো অবশ্য স্থলভাগের শিকার যতক্ষণ পর্যন্ত তোমরা ইহরাম বাধা অবস্থায় থাকিবে তোমাদের প্রতি হারাম করা হইয়াছে অতএব সেই আল্লাহর নাফরমানি হইতে দূরে থাকো যাহার সম্মুখে পেশ হওয়ার জন্য তোমাদের সকলকেই পরিবেষ্টিত করিয়া হাজির করা হইবে আল্লা তালা মহান সম্মানিত ঘর কাবাকে লোকদের জন্য প্রতিষ্ঠার উপকরণ বানাইয়াছেন এবং হারাম্ম কুরবানির জন্তু ও গলার রসিসমকেও সাহায্যকারী বানাইয়া দিয়েছেন। যেন তোমরা জানিতে পারো যে আল্লাহ আকাশ রাজ্য ও দুনিয়ার সকল অবস্থা সম্পর্কে অবহিত এবং প্রতিটি জিনিস সম্পর্কেই তিনি জানেন সাবধান আল্লাহ শাস্তিদানের কাজেও অত্যন্ত কঠোর এবং সেই সঙ্গে তিনি অত্যন্ত ক্ষমাশীল ও অনুগ্রহকারী ما والله يعلم ما تبدون وما ও দাওয়াত পৌঁছাইয়া দেওয়ারই দায়িত্ব অর্পিতো তোমাদের প্রকাশ্য ও গোপন সকল অবস্থা আল্লাহই জানেন الا يستوي الخبيث والطيب ولو তাহাদের বলো পাক ও নাপাক কোন কোনো অবস্থাই এক ও অভিন্ন নয় নাপাক জিনিসের প্রাচুর্য তোমাদিগকে যতই আসক্ত ও আকৃষ্ট করুক না কেন অতএব হে লোকেরা যাহাদের বুদ্ধি ও জ্ঞান আছে আল্লাহর নাফরমানি হইতে দূরে থাকুক আশা করা যায় যে তোমরা সফলতা লাভ করিতে পারিবে হে ইমানদার লোকেরা তোমরা এমন কোন কথা জিজ্ঞাসা করিও না যাহা তোমাদের সম্মুখে প্রকাশ করিয়া দিলে पक्ष असहन कुरट प्रकाश करल्लाफ कर वास्तविक ही अतीब क्षमकारी और परम धैर्यशील तुम्हारे पूर्व एक दल ए प्रश्न जिज्ञासा करा कारण्जित ना बहिरा निर्दिष्ट कर না সাইবা না আসিলা এবং না হাম কিন্তু এই কাফিরগণ আল্লাহ সম্পর্কে মিথ্যা অভিযোগ আনয়ন করিয়া থাকে আর ইহাদের অধিকাংশই নির্বোধন जखादीग के बलाधान दिखे आसो कबुल कर दिखे तक जवाब दंथाई जथेष जहां अवलम्बन करापादा चलिया गिया बापदा कि सठीक निर्भल पथ सम्पर्के अंध अनुसरण कर হে ইমানদার লোকেরা তোমরা নিজেদের সম্পর্কে চিন্তা করো অপর কাহারো পথভ্রষ্ট হওয়ায় তোমাদের কোনো ক্ষতি হইবে না যদি তোমরা নিজেরা সঠিক পথের পথিক হইয়া থাকিতে পারো তোমাদের সকলকে আল্লাহ নিকট ফিরিয়া যাইতে হইবে অতঃপর তিনি বলিয়া দিবেন যে তোমরা কি কাজ করিতেছিল ইন্ল তুম্বর তুমি অর্দি সুমুসেবুর্মিত বিসলা সু কুসিমি ল হি ইন তুমি কনদ কুর্দু মুশ চল্লাশোলা হি ইন্দ মিন আসি মে হে ইমন্দ দ গো তোমাদের কাহারও মৃত্যুর সময় উপস্থিত হইলে এবং সে অস্থিয়াত করিতে প্রবৃত্ত হইলে তখন সেজন্য সাক্ষ্য ঠিক করার নিয়ম এই যে তোমাদের সমাজ হইতে দুইজন সুবিচারপূর্ণ ও ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী বানাইবে অথবা তোমরা যদি বিদেশ ভ্রমণের অত থাকো এবং সেখানে মৃত্যুর কঠিন বিপদ উপস্থিত হয় তাহা হইলে অমুসলিমদের মধ্যে হইতে দুইজন সাক্ষী নিযুক্ত করিবে পরে যদি কোনো প্রকার সন্দেহের কারণ ঘটে তাহা হইলে নামাজের পর উভয় সাক্ষীকে ঠেকাইয়া রাখিবে এবং তাহারা আল্লাহর নামে কষন করিয়া বলিবে আমরা ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে সাক্ষ্য বিক্রয় করিতে প্রস্তুত নহি আর আমাদের কোনো আত্মীয়ই হোক না কেন এবং আল্লাহরবাস্তের সাক্ষ্যকে আমরা গোপন করিব না আমরা যদি তাহা করি তাহা হইলে গুণাগারদের মধ্যে গণ্য হইব إن ذِرَعَ عَهُ استحَّّ إِثن فَآخانِه قُمانان نَقامَهُماَا فَآخران يقُمانان مَ قهُ منِن الذيِنَ استحقّ عَلَهِم الأوولان فَُكُسِمان بالِاللهِ لَ شهادتناَا أَحَّ منِ شهادتِهِمَا وَمعْتدن وَمعتدَينَا إا إذَّ কিন্তু যদি জানা যায় যে এই দুইজনই নিজ দিগকে নিজেরাই গুণাহী লিপ্ত করিয়াছে তাহা হইলে তাহাদের স্থলে অপর দুইজন লোক সেই লোকদের মধ্যে দাঁড়াইবে যাহাদের সত্য পূর্বের দুইজন সাক্ষী নষ্ট করিতে চাহিয়াছিল এবং তাহারা আল্লাহর নামে কসম করিয়া বলিবে আমাদের সাক্ষ্য তাহাদের সাক্ষ্য অপেক্ষা অধিক সত্য ভিত্তিক এবং আমরা নিজেদের সাক্ষ্যদানের ব্যাপারে কোনরূপ সীমা লঙ্ঘন করি নাই আমরা যদি রূপ করি তবে আমরা জালিনদের মধ্যে গণ্য হইবুল এই পন্থায় বেশি আশা করা যায় যে লোকেরা ঠিকভাবে সাক্ষ্যদান করিবে কিংবা অন্তত পক্ষে এই ভয় তাহারা অবশ্যই করিবে যে তাহাদের কসম করার পর অপর কোন কসম দ্বারা যেন তাহাদের প্রতিবাদ করা না হয় আল্লাহকে ভয় কর এবং শোনো আল্লাহ তাহার অমান্যকারী লোকদিগকে দিগকে সিও হইতে বঞ্চিত করিয়া দেন্লাহ समस्त रसुल के एकत्रित जिजा करोपन सत्यूढ़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 সে সময়ের কথা চিন্তা কর যখন আল্লাহ বলিবেন হে মরিয়াম পুত্র ঈসা আমার সেই নিয়ামতের কথা স্মরণ কর যাহা আমি তোমাকে ও তোমার মাকে দান করিয়াছিলাম আমি পাক রুখ দিয়া তোমায় সাহায্য করিয়াছি তুমি দোলনায় থাকিয়াও লোকদের শহীদ কথা বলিতেছিলে এবং বড় বয়সে পৌঁছিয়াও আমি তোমাকে কিতাব হুকুমে মাটি দিয়া পাখির আকৃতির আদেশক্রমে পাখি হইতো। তুমি আমারই আদেশক্রমে জন্মান্ধ ও কুষ্ঠ রোগ নিরাময় করিয়া দিতে তুমি আমারই আদেশে মৃত লোক বাহির করিয়া আনিতে পরে তুমি যখন বন ইসরায়েলের নিকট উজ্জ্বল উদ্ভাসিত নিদর্শন সমূহ লইয়া পৌঁছিলে এবং তাহাদের মধ্যে যাহারা সত্য অমান্যকারী ছিল তারা বলিল যে এই নিদর্শনগুলি জাদু ছাড়া আর কিছুই নয় তখন আমি তোমাকে তাহা হইতে বাঁচাইয়াছি আর আমি যখন হাওড়ে কে ইশারা করিয়া বলিলাম যে আমার প্রতি ও আমার রাসুলের প্রতি তখন তাহারা বলিল আমরা ইমান আনিলাম আর সাক্ষী থাকিও যে আমরা মুসলিম हावारी प्रसंगे घटना जखिल हे मरियम पुत्र ईशा अपन रब आसमान हईते खाद्य भरा एकखानी खानजा की नाजिल कर ईशा आल्ला के भय कर যদি তোমরা মুমিন হোয়া তাহারা বলিল আমরা শুধু ইহাই চাই যে সেই খানচা হইতে আমরা খাবার খাইব এবং আমাদের দিল শান্ত ও পরিতৃপ্ত হইবে আর আমরা জানিতে পারিব যে আপনি আমাদের নিকট যাহা কিছু বলিয়াছেন তাহা সত্য আমরা সাক্ষী রহিয়াছি এই সময় ইসাইব নেমরিয়াম দোয়া করিল হে আমাদের রব হে আমাদের পরবার আমাদের প্রতি আসমান হইতে একটি খাদ্য ভরা খাঞ্চা নাজিল উপলক্ষ হইবে এবং তোমার নিকট হইতে তাহা একটি নিদর্শন স্বরূপ হইবে আমাদিগকে রিজিক দাও তুমি সবচেয়ে উত্তম রিজিক দাতা আল্লা উত্তরে বললেন আমি তোমাদের প্রতি উহা নাজিল করিব কিন্তু অতঃপর তোমাদের মধ্যে যদি কেহ কুফরি করে তাহাকে আমি এমন শাস্তি দান করিব যাহা দুনিয়ার কাহাকেও দেই নাই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 যাহাই হোক আল্লাহ যখন বলিবেন হে ইসাইব নে মারিয়াম। তুমি কি লোকদিগকে বলিয়াছিলে যে আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাকেও ইলা বানাইয়া লও তখন উত্তরে সে বলিবে মহান পবিত্র আল্লাহ এমন কোন কথা বলা আমার কাজ নয় ইহা বলার আমার কোন অধিকার ছিল না এই রূপ কথা যদি আমি বলিয়া থাকিতাম তবে আপনি তাহা অবশ্যই জানিতেন আপনি জানেন আমার মনে যাহা কিছু আছে नी जहा कि आपने अपनी तो सक गोपन तत्व कथा मुलम इनिबुदुल्लाम शहीदम नुहम तलस्पी बाम शही शहीद আমি তাহাদিগকে ইহা ছাড়া আর কিছুই বলি নাই বলিয়াছি শুধু তাহাই যাহা আপনি বলিতে আদেশ করিয়াছিলেন তাহা এই যে আল্লাহর বন্দেগি কর তিনি আমারও রব তোমাদের রব আমি সেই সময় পর্যন্ত তাহাদের তত্ত্বাবধায়ক পরিচালক ছিলাম যতক্ষণ তাহাদের মধ্যে অবস্থান করিতেছিলাম কিন্তু আপনি যখন আমাকে ফেরত ডাকিয়া পাঠাইলেন তখন তো আপনি ছিলেন তাহাদের সংরক্ষক और अपनी तो समग्र जिनि दृष्टिमान एहदिग के शस्ति दें तबारा तो अपनारान्दा जी माफ करिया दें तबित तो सर्वजयी और अतीब बुद्धिमान তখন আল্লাহ বলিবেন আজ সেই দিন যেদিনে সত্যপন্থী দিগকে তাহাদের সত্য নিষ্ঠা কল্যাণ দান করিবে তাহাদের জন্য এমন বাগান সজ্জিত হইবে যাহার নিম্নদের ধারা প্রবাহিত এইখানে তাহারা চিরদিন থাকিবে আল্লাহ তাহাদের প্রতি সন্তুষ্ট হইবেন আর তাহারাও তাহার প্রতি সন্তুষ্ট হইবে বস্তুত ইহাই বিরাট সাফল্য আলা आकाश जगत और पृथ्वी एवं समग्र सृष्टिलोकर बदशाही आल्ला हस्ते निबद्ध एति जिन परमशाली